education assalamu alaikum wa rahmatullahi wa barakatuh alhamdulillahirabbil alamin was salatu was salamu ala sayyidil mursalin nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'ina ma qala sallallahu alayhi wa sallam আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করার চেষ্টা করব সেটা আছে ফেরস্তাগন আমাদের প্রতি কি অবদান ফেরিস্তাদের আছে যে আমরা আমরা যে ফেরস্তাদেরকে ভালোবাসব সেটার কিছু অবদান তো আমাদের জানতে হবে কারণ মানুষ যখন অন্যের অবদান সে বুঝতে পারে যে ওর অবদান আমার উপর অনেক বেশি তখন তার প্রতি ভালোবাসার সৃষ্টি হয় এই জন্য ফেরস্তাদের প্রতি ভালোবাসার জন্য ফেরস্তাদের অবদান আমাদের প্রতি কি সেটা আমাদের অবশ্যই জানতে হবে তারপরে এটা জানার পর আমরা কি করব যখন তাদের এত অবদান আমাদের উপর আমাদের করণীয় কি সেটা আলোচনা হবে যদি সুযোগ পাওয়া যায় বিষয়টা লম্বা হয়তো হবে না যাই হোক যতটুকু যাওয়া যায় ততটুকু আল্লাহ হচ্ছে এক নম্বর যে ফেরেস্তারা মোমিনদেরকে ভালোবাসে যারা মোমিন আছে তাদেরকে ফেরস্তারা ভালোবাসে বুকারি মুসলিমের হাদিস হজরত আবহাওয়া রাজনৈতিক মণ্ডিত তিনি বলেন রসুল করেন ইদরিল যখন আল্লাহবাসবে বলে তখন জিবরিল ভালোবাসতে শুরু করে তাকে এবং সে জিবরিল আকাশের ফিরেস্তারকে ডাক দিয়ে বলে যে আল্লাহ উমুক কে ভালোবাসে ভালোবাসেন সুতরাং তোমরাও তাকে ভালোবাসবে তখন আকাশের আপনার এইভাবে আকাশ পর্যন্ত সকল ফেরস্তা ভালোবাসতে শুরু করে তারপরেই ওই মানুষের গ্রহণযোগ্যতা দুনিয়াতে নেমে আসে কিছুদিন পরে দেখা যায় যে মানুষও তাকে ভালোবাসতে শুরু করে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন ফেরেস্তা ভালবাসেন তারপর মানুষ আস্তে আস্তে তাকে ভালোবাসতে শুরু করে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আসে তাইলে এটা একটা যে ফেরেস্তা গাদেরকে ইমানদার যারা আছে তাদেরকে ভালোবাসেন দ্বিতীয় নম্বর যিনি ইমানদার তাকে সহযোগিতা করেন আপনার ফেরিস্তা এটা আরেকটা মানে ফেরেস্তার অবদান বুখারের হাদিসের মধ্যে আসা হাসান থেকে যে রসুল আকরম সাল্লাহ আসলাম তার জন্য দোয়া করলেন হাসান ইবন সাহবতের জন্য তিনি ছিলেন রসুল কবি মানে রসুল আকরম বা ইসলামের বিরুদ্ধে কেউ যদি তখন উনি মুসলমানদের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে কবিতা রচনা করতেন এবং বলতেন এই কারণে হাসান জন্য রসুল দোয়া করে বলেন আল্লাহ হুবির হে আল্লাহ আপনি হাসানকে সাহায্য করুন মাধ্যমে যেন তার সহযোগিতা করে তারা করল করার পরে আমি একশোটা মহিলার সাথে সহবাস করব। হ্যাঁ ওনার স্ত্রী এবং বাঁধি সব মিলে মনে ছিলেন আপনার তো বলতেছে একশোটা স্ত্রীর সাথে আমি আজকে রাত্রে সহবাস করব। প্রত্যেকে একটা একটা ছেলে জন্ম দিবে এদেরকে দিয়ে একটা যারা ইনশাআল্লাহ বলবেন আপনি উনি কিন্তু কিসে ব্যস্ত ছিলেন উনি ইনশাল বলার নাই মানে ভুলে গেছেন পরে ফল কি হইল উনি ওই রাত্রিতে সবার সাথে সবাস করছেন কিন্তু পরে আপনার যখন সন্তান বাচ্চা বাচ্চা হয়নি। তাইলে এই যে এখানে ফেরেস্তা কি করলেন ওনাকে স্মরণ করাই দিলেন যা আপনি বলেন নাইলে কাজ হবে না তাহলে এই যে কথা মনে করে দিলেন এটা ফেরস্তার কাজ তাইলে ফেরস্তা মুমিনের সহযোগী তাকে স্মরণ করাই দেয় আপনি মাঝে মাঝে দেখবেন অনেক সুন্দর কথা আপনাকে এই কারণে ফেরিস্তর পরামর্শকে গুরুত্ব দিতে হয় যে কোন ভালো ভাব আসলে সেটাকে গ্রহণ করি ও অনুযায়ী কাজ করা হ্যাঁ এরকম ভাবে রসুল বলেন হজরত সলিম ইসলাম সম্পর্কে ল ইনশ বলে উনি যদি ইনশাল্লাহ বলতেন পরামর্শ অনুযায়ী হ্যাঁ এই কারণে আর হয় যদি বলতেন ইনশাল তাইলে মানে ওনার উদ্দেশ্যটা হাসিল হওয়ার মানে সমূহ সম্ভাবনা ছিল কিন্তু তিনি বলেন না ওই যে ভাব আসছে কিন্তু উনি আর সাথে সাথে বলেন কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ জন বলেন যে ফেরস্তা গন রসুল আকরম সাল ইসলামের উপর কি আপনার দূরত পাঠ করে যেমন আল্লাহ আল্লাহান এবং তার ফেরসু নামের উপর কি করে দূর পাঠ করে এই দূরত পাঠ করার মানে পরে বলতেছে আরেকটা হইতেছে যে ফেরজ আবার মমিনের উপরও কি করে দূরত পাঠায় সেটার দলিল হইতেছে বলেন যে তিনি মানে আল্লাহ তিনি কি করেন তোমাদের উপর দুরুদ পাঠান এবং তার ফেরস্তা কেন কি জন্য উদ্দেশ্য আছে যেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে এবং তিনি আপনার তাইলে আপনার এখানে যে কি পাঠায় এটাও প্রমাণিত হ্যাঁ এখন হচ্ছে কথা কি যে আল্লাহ যে বলছে প্রথম আয়তর মেদী সুরে আজাবের বলছে নবীর উপর আল্লাহ দূরত পাঠায় আবার কি ফেরস্তাও পাঠায় এখন এই শব্দ দিয়ে কিন্তু আমাদের দেশের যারা সুন্নি আছে এরা বলে যে আল্লাহ রসুলের উপর দূরত পড়তে পারে তারপরে আপনারা কিন্তু বুঝতে হবে যে সেটা সমস্যাটা সৃষ্টি হয় আল্লাহর দূরত মানে কি যে আল্লাহ যদি কারণ পরের আয়তে বলছে আল্লাহ নিজেই দূরত পড়ে শুধু রসুলের উপর না মোমিনদের উপর হ্যাঁ আগের আয়তে বলছে রসুলের উপর তাইলে যে আল্লাহ যদি কোন বান্দার উপর দূরত পড়ে তিনি রসুল হন বা হন এটার মানে হইতেছে ফেরেস্তাদের সামনে তাকে নিয়ে আলোচনা করা যে ফেরস্তাদেরকে সামনে নিয়ে বলেন যে ও আমাকে দেখে নাই কিন্তু আমাকে ভয় পায় হ্যাঁ জাহ্ন চায় জাহ্নাম থেকে মুক্তি চায় মানে তার প্রশংসা করে আর কি সামনে এই প্রশংসা মানে যে দূরত পড়া হ্যাঁ এটা এসে মানে দূরদের ব্যাখ্যা এখন কথা হচ্ছে যে ফেরোস্তারা যে দূর পাঠায় এটার মানে কি আপনার কাছে যে অমুক কে ক্ষমা করে দেন ওদেরকে ক্ষমা করে দেন এরকম ভাবে এটা হয়েছে আসল কথা যেটা আমরা আরেকটি বিস্তারিত বলার চেষ্টা করতেছি বিশেষ করে দূরত সম্পর্কে যেমন দূরদের কথা আসছে সেটা আরো বিস্তারিত জানা দরকার যে ফেরস্তারা আপনার কি কাজ আপনার বিশেষ করে নমুনা দিতে হবে আমাদের যে কোন কোন জাতীয় মানুষের প্রতি ঠিক না এটাই মানে শুধু দূরত সংক্রান্ত কথা সামনে আসে অন্য পয়েন্ট আবার যাব হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে ফেরস্তারা দূরত পাঠ করে প্রথম যারা মানুষকে কল্যাণের কথা শিখায় মানে একজনকে ভালো কথা শিখেতেছে হ্যাঁ যেমন আমাদের এখানে ভালো কথার আলোচনা হইতেছে হ্যাঁ সুতরাং এরকম হ্যাঁ এদের জন্য আল্লাহ ফেরেস্তারা সবসময় কি করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে তাইলে একজন ব্যক্তি যদি লাগাতার চালাই যাচ্ছে বছরকে বছর হ্যাঁ তিরিশ বছর চল্লিশ বছর মানুষকে কল্যাণের কথা শিখায় তাইলে তার উপর প্রত্যেক দিন আপনার শুধু না আরো বেশি আসবে ফেরস্তারা তো আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকে সবসময় শুধু ইসলাম সামনে আদেশ আসবে যে আপনার বলছেন গর্তের পিপিলিকা পানির মাছ সবাই ক্ষমা চাইবে তাইলে এই পথে প্রত্যেকের কিছু না কিছু হ্যাঁ অবদান রাখা দরকার যেন আপনার জন্য কি একটা ভালো কথা শিখেছে তার জন্য তিনি হাদিস আবু মন্দির তিনি বলেন রসুলেন্লাহ তারা সবাই একজন শিক্ষকের জন্য যিনি কল্যাণের কথা মানুষকে শিক্ষা দেয় তার জন্য কি করে প্রত্যেকের হিসেবে এখানে আল্লাহর কথা বলছে মানে সবাই দূরত পড়ে মানে কি প্রত্যেকের হিসেবে আল্লাহ তার প্রশংসা করে ফেরে তার জন্য দ্বিতীয় নম্বর কার জন্য করে যে যারা জামাতে নামাজ পড়ার জন্য অপেক্ষা করে মসজিদে এসে আমরা তো দেরিতে আসতে চাই আগে আসলে ফায়দা বলেছে মুসলিম শৈবী থেকে মনে তিনি বলেন বলেন ফেরস্তাগণ দূর পাঠ করো ব্যক্তির উপর যে ব্যক্তি তার জায়গায় বসে আছে নামাজের অপেক্ষায় বসে আছে অথবা নামাজ পড়ার পরেও জায়গায় বসে আছে এখনো যায় নাই মানে মসজিদ ছাড়েনাই যতক্ষণ উজু না যাইবে মানে আপনি মসজিদে যতক্ষণ থাকবেন নাম্বার পরে জিগির করেন উজু যাওয়া পর্যন্ত দোয়া চলবে উজু গেলে দোয়া বন্ধ হয়ে যাবে হ্যাঁ তাইলে এটা বিরাট লাভজনক ব্যাপার নামাজের আগে একটু সময় নিয়ে আসা নামাজ পরে বাইর হওয়া হ্যাঁ যারা প্রথম কাতারে নামাজ আদায় করে তাদের জন্য কি দোয়া করেন আবুদাওয়াদের হাদিস বারাইব না আজম রা অর্থনৈতিক মনে তিনি বলেন রসুল্লা সাত করেন ইন্দে ইসলি অন্য বর্ণা আছে আল্লাহ করে যারা আল্লাহর কাছে কাদের জন্য যারা প্রথমে কি করে নামাজ আদায় করে আরেকের মধ্যে শুনানি আবি আছে আব্দুর রহমান বিন আল্লাহ প্রশংসা এবং ফেরিস্তাদের কি মাঘ ফেরত চাওয়ার সুযোগ আমরা পাবো তারা মাঘ চাইলে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন এরকম ভাবে কাদের জন্য আবার ক্ষমা চান যারা কাতারে কোনো ফাঁকা দেখলে ফাঁকা পূর্ণ করে অথচ করার জন্য না থাকে ফাঁকা যে বালুগারি পূর্ণ করবে তার জন্য ফেরস্ত দেওয়া করবে এভিনা মাজার হাদিস হজরত আয়সাম থেকে মনে তিনি বলেন যে ইন্দেসলুন আল্লাহিন আল্লাহ এবং তার ফেরস্তাগণ পাঠ করেন ওদের উপর যারা সফের মধ্যে সাথে লেগে থাকে হ্যাঁ তাদের জন্য কি আল্লাহ তাদের প্রশংসা করেন ফেরিস্তা কি করেন মাঘরতের দোয়া করেন এবং বলছেন যেই ব্যক্তি কোন ফাঁকা পূর্ণ করবে আল্লাহ পূর্ণ করার সাথে সাথে তার পজিশন সম্মান বাড়াই দেবেন সম্মান বাড়াই দেবেন তাইলে বিরাট একটা পাওনা সুতরাং ওইটা করতে যাবে আরেকজন কত কথাই বলে। আরেকটা উদ্দেশ্যে যারা সেরি খায় তাদের জন্য ফেরস্তা মাখড়াতে দোয়া করে অনেকে আবার সেরির গুরুত্ব দেয় না সে বারোটা বাজে খাই শুয়ে যায় আর সেরির না আসে না এরকম না সেইরি টাইম মতো খাইবেন আপনি আগে যদি পেট ভরা থাকে কমপক্ষে সে গ্লাস দুধ পান করবেন বা একটা ফল খাইলেন মানে খাজুর খাইলেন একটা খেজুর খাইলে কম কি বরং খেজুর খাওয়া আপনার একটা সুন্দর সেই সময় এটা আরব দেশে পালন করে কিন্তু আমাদের বাঙালি সমাজে নাই যে আপনি খেজুর প্যাকেট রাখলেন একটা কমপক্ষে খাইলেন হ্যাঁ এটা শরীরে ভালো পুষ্টি নিয়ে আসে এবং বিশাল বার রোজার জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ এবং তার ফেরস্তাগণ দূর পাঠ করে যারা সেরি খায় তাদের জন্য মানে আল্লাহ প্রশংসা করে ফেরিস্তারা কি করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে এরকম ভাবে আপনার যারা মাফরত কামনা করবে হ্যাঁ যেমন এসেছে যতক্ষণ পড়বেন ফেরিস্তা আপনার জন্য মাফেরত চাইবে আল্লাহর কাছে বলে যে সুতরাং কোন ব্যক্তি এই কথা শোনার পর তার ইচ্ছা সে কি তার ফেরিস্তার ক্ষমা বেশি চাইতে সুযোগ দেবে নাকি হম এই আর কি হ্যাঁ আরেকটা উদ্দেশ্যে যারা কোনো রুগ্ন ব্যক্তির খবরাখবর নিতে যায় কোন রুগ্ন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে তার জন্য ফেরেস্তারা ক্ষমার প্রার্থনা করে কোন ব্যক্তি যদি কোন খবরাখবর নেয় সন্ধ্যা বেলায় কখন সন্ধ্যা বেলায় হ্যাঁ তখন তার সাথে সত্তর হাজার ফেরস্তা কি করবে বাইর হইবে এবং সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করবে মানে অল্প সময় না মানে সন্ধ্যা একজনকে দেখে আসছেন এবার সত্তর হাজার ফেরিস্তা আপনার সাথে লাগিয়ে যাবে এরা সবাই ক্ষমা প্রার্থনা করবে সত্তর হাজারে যদি ক্ষমা প্রার্থনা করে জান্ মাফ করে দাও আর কয়টা পর্যন্ত করবে সকাল পর্যন্ত বিরাট এবং তার সাথে এরকম সত্তর হাজার প্রেস্তা বাইরে তার জন্য ক্ষমা চাইবে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ এবং তার জন্য কি এরকম জান্নাতের ফলের ব্যবস্থা কি আছে ফলের আপ্যায়ন সুতরাং বিরাট পাওনা আর বিশেষ করে বাইরে যারা আসে দেখে এখন কথা হলো যে ফেরেস্তা যে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে এটার প্রভাব কি পরে মানে বললো তাহলে ক্ষমা প্রার্থনা করলে কি হলো হ্যাঁ মানে প্রভাব কতটুকু বলছেন তাদের ক্ষমা প্রার্থনার উদ্দেশ্য কি যেন অন্ধকার জীবন ছাড়ে আলোর দিকে চলে আসতে পারেন তাদের উদ্দেশ্য এটা তাইলে আমার ফায়দা হইতেছে না অবশ্যই আয়াত কি বললো যে কি করে ওই যে আল্লাহ দুরিদের মানে কি আল্লাহ কাছে যে ফেরস্তা গুলো থাকে তাদের সামনে আমাদের সম্পর্কে আলোচনা করবেন এটা আর ফেরস্তারা কি করবেন মোমেনদের জন্য দোয়া করবেন এসতে পার চাইবেন এবং এটার ফল কি হবে আমাদের হেদায়তের ব্যবস্থা হবে কারণ উদ্দেশ্য বললো কি যে আমাদেরকে যেন অন্ধকার থেকে কৃষির দিকে নিতে পারে আর এটার নামে তো হেদায়ত হেদায়ত মানে কি অন্ধকার থেকে কুফরের অন্ধকার থেকে গুনের অন্ধকার থেকে হ্যাঁ যত জাতীয় অন্ধকার আছে সবগুলো থেকে বাইরে আমরা কিসের দিকে যাব আলোর দিকে সেই আলোয় আমাদের জান্নাতের পথ আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে সত্যের পথ আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে হুম এবং আল্লাহ কি চান আল্লাহর উদ্দেশ্য কি সেগুলো আমার কাছে সুস্পষ্ট হয়ে যাবে এবং এমন আলো আমার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবেন যে আলোর মাধ্যমে আমি সত্য কাজ সত্য কথা সত্য ব্যক্তি সব খুঁজে পাব তাইলে আপনি একজনের সাথে কাজ কারবার করবেন আপনি ঠিক পাইবেন এই লোক আমার দোকা দেবেন না না হ্যাঁ এই কথা বললে আমার লাভ হবে না আপনার আল্লাহর যেই পথে চললে জান্নাত পাওয়া যাবে আল্লাহ খুশি হবেন হ্যাঁ এই সমস্ত পথ আপনার সামনে সুস্পষ্ট হয়ে যাবে এবং শেষ পর্যন্ত কি হবে আপনি সত্য কথা সত্য পথ সত্য ব্যক্তি সব খুঁজে পেয়ে তাহলে এটা তো তিনটা বললাম তৃতীয়টা আর কি বেশি বেড়া গেছে এখানে ফেরেস্তার তৃতীয় নম্বর কাজ আমাদের জন্য চতুর্থ নম্বর এটা হ্যাঁ সেটা কি আপনার মুমেনদের জন্য আমিন্ভাবনা বেশি থাকে না এটাই বিরাট ফাইদা সহি মুসলিমের মধ্যে আসে মাজার মধ্যে আবুদার দারুন তিনি বলেন তার অনুপস্থিতিতে কোনো দোয়া করে তাহলে সেটা আল্লাহ গ্রহণ করেন অথচ আমরা এটা করি না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে নিজের বাদ খাইয়ে আরেকজনের গান গাইতে যাবো কি। অনেকে লাগে যে ফায়দা করে ফেলতেছে আমি লসে পড়ে যেতেছি আমার আমাদের হুজুর যারা আছে দেশে টাকা দিয়ে দোয়া নিতে হয় কি আমি দোয়া করবো না আমার ফাইদা কেউ দোয়া করতে বললে পয়সা দাও হ্যাঁ পয়সা না দিলে কিসে না খায় দিলে কিসে দোয়া খালি খেলি আমি লস করতে যাবো কেন হ্যাঁ না দেখেন কত লাভ বরং বলছে যে এই দোয়া কবল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কেউ যদি আপনার কেউ না জানা সত্যি মনে যার জন্য দোয়া করছেন এরকম হইলে ওই ফেরস্তার দায়িত্ব এইটা বলা যে হে আল্লাহ এটা কবুল করো এবং তাকে একবার হু হুহ ওই জিনিসটা তাকেও দিয়ে দাও আপনি যে আল্লাহ হ্যাঁ ওর সন্তানগুলাকে নিরাপদে রাখো ঠিক না লাভবান বেশি আমার জন্য যে চাইতেছে তারা ফেরেস্তা আর আমি চাইতেছি ওর জন্য বেশি ভালো সুতরাং আমি কি লসে পড়ে আছি না সুতরাং এমন ভাবে অনেকে আসে দিনদার মানুষ থেকে যে নেককার নদার তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য ওই টাকা দেয় কিন্তু টাকা দিলে মেকি টাইফের হয়। মানে বেশি টাকা কথা না ভাব না ধরলে তো আপনি আর টাকা দিবেন না দিতে পারি কিন্তু এটার চাইতে মানে আমি আমার জীবনে দেখছি ভয়ঙ্কর যে একজন যদি আপনার এমনি তার সাথে ভালোবাসা জন্ম দিয়েছেন মানে আল্লাহর স্বার্থের জন্য আমরা অনেক সময় আশ্চর্য হয়ে যায় মানুষ ভাবে আল্লাহ এই ভাবটা কোথায় থেকে আসছে এ কি এমন টাকা দিছে সম্পর্কের কারণে তার সাথে আমার ভালো সম্পর্ক সে আল্লাহর জন্য আমাকে ভালোবাসে এই কারণে আল্লাহ মাথার মধ্যে ঢুকিয়ে দেয় যে এর জন্য দোয়া করবি তখন দেখা যে দোয়া করি কারণ ওর কথা মনে উঠে গেছে হঠাৎ করে দোয়ার টাইম কথা মনে উঠে এটা কিন্তু অনেক টাফ ব্যাপার সবার কথা কিন্তু মনে আসে না যার সাথে গভীর সম্পর্ক বিশেষ করে আল্লাহর জন্য যার সাথে সম্পর্ক যে আল্লাহর জন্য ভালোবাসে তখন এর জন্য সবসময় মনে পড়ে নিঃস্বার্থ ভালোবাসা যেটাকে বলে আর এটা করলে এটার ফায়দা তো আর অনেক আছে যার নাতের মধ্যে একসাথে থাকা হ্যাঁ সেটা তাইলে বিরাট একটা চমৎকার ফায়দা আল্লাহ তাহলে একজন মানুষ যখন দোয়া করে আর জন্য সেটাও এই কারণে কেউ কি কিনা করে কারোর ব্যাপারে খারাপের দোয়া করে কারণ আপনি যদি একজনের ব্যাপারে খারাপ দোয়া করে ফেলছেন যদি ফেরস্ত আমিন বলে দেয় তাই তো ঝামেলা হ্যাঁ ঠিক না জামেলা পাগাই যাবে এই কারণে আপনার রসুল আকালাম একটা পরামর্শ দিলেন কখনো নিজের ব্যাপারে অন্যের ব্যাপারে কখনো ভালো ছাড়া খারাপের দোয়া করবে না বা দোয়া দিবে না কারণ ফেরস্তারা কিন্তু মোমিনদের কথার উপর আমিন বলে দেয় সুতরাং তুমি খারাপ বললে আমিন বলে দিলে অকল্যাণ হয়ে যাবে মারাত্মক আমিন বলে ফেললে কিন্তু সাথে সাথে কাজে লাগে যায় হ্যাঁ একশন মানে কঠিন একশন সৌদি আরবে এরকম একবার বলছিলাম এরকম একশনের কথা হ্যাঁ এক মহিলা মানে বাচ্চা দুষ্ট করছে রাত্রি দুই তিনটা বাচ্চা সবগুলো লাফালাফি করছে হম তখন হঠাৎ করে মুখ দিয়ে বলে দিছে যেন তোদের সেরা না দেখে এরা শুয়েছে মনে করছে কোনো ব্যাপার না একেবারে রাত্রে ওই রুমের মধ্যে এখন কারেন্ট শর্ট করে আগুন ধরে একবারে কইলে সব ছেলে রুমে যত সব মরে গেছে সকালবেলা এখন কানতেছে যে আমি বদলাম কি জন্য কাম তো সেরিয়ে গেছে রিস্তা আমিন বলে দিছে কবি তো হয়ে গেছে সাথে লস মানে তাইলে কখনো নিজের সন্তানকে নিজের সম্পদকে নিজের হ্যাঁ ব্যাপার যেমন আরেকটা ব্যাপার হঠাৎ মনে আমার দেশে এটা কিন্তু খেল করে না কিছু কিছু মুখ নিজেরও পড়ে কেউ জানে না কিন্তু এই কে দিয়েছে এটা খুঁজে বেড়ায় হ্যাঁ বুঝছেন মানুষের নিজের মুখ দোষ নিজের উপর পড়ে নিজের মুখ দোষ নিজের স্ত্রীর নাহলে মুখ দোষ লাগলে কাম শেষ হ্যাঁ খলিফা মামুন কিন্তু মারা গেছে আপনি নিজের মুখ নিজে মানে সাইজে গুজে গ্লাসের সামনে গেছে বলে যে আমি কত সুন্দর নিজের মুখ দোষ নিজের লাগিয়েছে নিজের বউকে এরকম এই কারণে যেটাই দেখবেন মাশা আল্লাহ মাশাল আল্লাহ বললে আর কোনো ভাবেই মুখ দোষ লাগবে সাথে সাথে মাসা কারোর কিছু দেখলে মাসাল্লাহ তাইলে কোন সময় মুখ দোষ লাগবে না কিন্তু মানে এরা বুঝে দেখে মানে চাপ দিচ্ছে আপনার শিখিয়ে দিচ্ছে কিন্তু আমরা এগুলো নিজের বাচ্চা কেও না কাউকে শিখিয়ে দিচ্ছি না সুতরাং এগুলো খুব ঝামেলা করদে খুবই মাসিয়াস আরেকটা পাঁচ নম্বর কাজ হচ্ছে যেটা বললাম যে তারা কি করে ক্ষমা প্রার্থনা করেছেন আকাশ আপনার উপর থেকে ফেটে যাওয়ার উপক্রম হয়েছে আপনার কি করে দুনিয়ার মানুষের জন্য যারা ইমানদার আছে তাদের জন্য কি করে ক্ষমা প্রার্থনা করে এরকম ভাবে মধ্যে আছে যারা আর্শ উঠিয়ে আসেন মানে আর আর্ষ ধরে আছেন যে ফেরিস্তারা এদের সংখ্যা কতজন আটজন আপনার দুনিয়ার সাথে তুলনা প্রথম আকাশের সাথে যে মরুভূমির একটা রিং এর সম মানে কোন বড় মরুভূমিতে যদি একটা রিং ফালাই দেওয়া হয় এটার সাথে মরুভূমির সাথে যতটুকু তুলে না এটা দেখাই জানো খুঁজতে হ্যাঁ কত কষ্টে বেড়ে খুঁজেই পাইবে না হ্যাঁ বলে যে এতটুকু তুলে না আকাশের সাথে এরকম আকাশ আকাশ এরকম আল্লাহর আর্শ আছে আর্শে আল্লাহর পায়ের রাখার জায়গা আছে কুর্সির সাথে সপ্তাকাশের তুলে না ওই রিঙের হ্যাঁ এবং আল্লাহর আর্শের সাথে তার কুর্সির তুলে না রিঙের মাথা তাইলে এত বিশাল আর্শ আছে মাত্র আটজন করে আবার দোয়া করে মানুষের জন্য হ্যাঁ এবং শুধু ওরা না এবং আল্লাহ আশেপাশে যে ফেরস্তা থাকেন থাকে আশেপাশে এরা তো ধরে আসে আরো আর্শের আশেপাশে থাকে ফেরেস্তা হ্যাঁ এরা কি করে আপনার আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহর সামনে নথি স্বীকার করে এবং পাশাপাশি হ্যাঁ যারা কি করে তোবা করে মুসলমানদের মধ্যে ইমানদারদের মধ্যে যারা তোবা করে এদেরকে বিশেষভাবে এদের জন্য ইস্তেফার করে আল্লাহর কাছে ক্ষমা চায় যারা যেই মোমেন্ট তোবা করবে তাদের জন্য এরা বলবে যে আল্লাহকে ক্ষমা করে দাও তোবা করছে হ্যাঁ এইভাবে তারা তাইলে আল্লাহ একবারে নিগে ফেরস্ত এরা আমাদের দ্রুত তোবা করে ঠিক হওয়ার সুপারিশ করবে নাকি এটা বিরাট সুবিধার কাজ এবং তাদের জন্য দোয়া করে ওই ফেরস্তারা তাদের তার জন্য দোয়া করে যে করে তার জন্য আল্লাহকে জানাতে মুক্তি দেন জানাতে ঢুকাই দেন এবং যত গুণা এগুলা থেকে আল্লাহকে ইবাদত করেন আল্লাহু يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم به ويستغفرون للذين آمنوا ربنا وسعت ربنا وسعتك كل شيء الرحمه والعلم আল্লাহর প্রশংসা করে এবং তারা আল্লাহর উপর খাঁটি ইমান এবং তারা যারা ইমানদার তাদের জন্য মাফরত কামনা করে ক্ষমা চায় এবং তারা কি বলে মানে ক্ষমা চাওয়ার সময় কি বলে যখন আপনি সব জানেন আপনি দয়া বেশি করেন তাই ফখর তা যারা তবা করে এদেরকে ক্ষমা করে দেবেন যারা আপনার খাঁটি রাস্তায় চলতে চায় এদেরকে ক্ষমা করে দিবেন। এবং বকিম আদাব জাহিম এবং জাহান নামের শাস্তি রক্ষা করবেন তাইলে আমাদের পক্ষে সুপারিশ করার জন্য ফেরস্তা তাও একবার আল্লাহর কাছে যারা থাকেরা। তাইলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে এবং সঠিক রাস্তার উপর চলতে আর ত্রুটি করব কারণ এদের জন্য দোয়া করে যে এ তোবা করতেছে মাফ করে দেন এ আপনার রাস্তার উপর চলতে চাইতেছে হ্যাঁ আপনি তাকে ক্ষমা করে দেন জাহান থেকে মুক্তি দেন হ্যাঁ তাইলে এটা বিরাট একটা আপনার কম না টাইম তো অনেক হয়ে গেছে আজকে শেষ করা যাবে না মাত্র সামান্য শেষ হচ্ছে জমিনের আকাশের স্তর সম্পর্কে বলা হয়েছে পাঁচশো বছরের পথ ছরের পথে হ্যাঁ প্রত্যেকটার মাঝে পাঁচশো বছরের পথে মানে বিশাল ব্যবধান থেকে